জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি তীর সাথে করে মসজিদে নব্বী অতিক্রম করছিল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন এর ফলাগুলো হাত দিয়ে ধরে রাখো